उदी रसुल्लम जन मक्का प्रकाश्यसलम ग्रहण सकल के आहवान कर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 যাদেরকে বাঁচানোর মতো কোনো পথ বা উপায় রসুল্লা সাল্লা সাল্লামের ছিল না এই পর্যায়ে মক্কায় পরিস্থিতি এতটাই কঠিন হয়ে উঠল যে মক্কা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া ছাড়া নির্যাতিত সাহাবিদের কোনো পথ খোলা ছিল না সমাজে যাদের অবস্থান তুলনামূলকভাবে ভালো তাদের উপর শারীরিক নির্যাতন হয়তো হয়নি কিন্তু ইসলাম গ্রহণের কারণে প্রচণ্ড সামাজিক চাপ তাদের উপর ছিলই নিজের পরিবার ও গোত্র থেকে ক্রমাগত তিরস্কার এবং একঘরে হয়ে থাকা यही कठिन परीक्षार मध्य दिए कम बेसी सब सहबा के जेते आजकल ये पर्वे हमारे रसल सल्लाम दावतर प्राथमिक पर्यायर कयटी विषय नहीं आलोचना करब प्रथम आलोचना शुरू करा जा मक्कीजीवे दावत नहीं दीर्घ तेर बचर मक्कीजीवने रसुल्ला सल्लाम मानुष के इसलाम दिखे आहवान करें क्यों क्यों तर आहवान तर दावतर मूल विषयबस्तु क्यूल मक्की जुगे नाजिल हवा आयात जी देखी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 তিনি তরুণ সাহাবি আরকাম এবং আবি আরকামের ঘরকে একটি মিটিং পয়েন্ট বা এডুকেশনাল সেন্টার হিসেবে বেছে নেন যেখানে তিনি গোপনে সাহাবিদের সাথে মিলিত হতেন এবং তাদেরকে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতেন সাহাবি আরকামের নাম অনুসারে এই জায়গাটির নাম আমরা জানি দারুল আরকাম হিসাবে দারুল আরকাম ছিল সাহাবিদের ইউনিভার্সিটি আর রসুল্লা সাল্লু আল্লাহলাম ছিলেন তাদের শিক্ষক প্রকাশ্য দাওয়াতের কিছুদিন পর যখন কোরাইশরা ইসলামের দাওয়াতকে দমন করার চেষ্টা করে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 দারুল আরকামকে কেন সেন্টার হিসেবে পছন্দ করা হয়েছিল এর পেছনে বেশ কয়েকটি কারণ আছে প্রথমত আরকামের ইসলাম গ্রহণের খবর ছিল সবার কাছে অজানা তাই তার বাসায় মুসলিমরা জড় হবে এটা কেউ সন্দেহ করেনি দ্বিতীয়ত আরকাম ছিলেন বনু মাকসুম গোত্রের আর মাকসুম গোত্রের সাথে রসুলুল্লা সাল্লু আলয়াল্লামের গোত্র বনু হাসিমের সম্পর্ক ছিল দা কুমরা তাই কেউ যদি সন্দেহ করেও থাকে যে আরকাম মুসলিম হয়ে গেছেন यहाँ सन्देहरा खूब ही अमूलक जो शत्रुगोत्र बनु मकसूम को सदस्य बासा के रसुल्लाह सल्लासम तर दावा घाटी हिसेबा व्यवहार करबें तृतियत इसलम ग्रहण के समय आरकाम बयस मात्र षोलो बचर तई आरकाम बसा के बेचे नवर पेछने और एक उपयुक्त कारण हे बस एत अल्प बयस्क कारो बसाय रसुल्लाह सल्लासम तर सहदे नहीं बसबें एट सन्देह कराओ कि बड़ा ही এবার আসুন ঘুরে আসা যাক জীবন থেকে মাক্যীজীবনের দাওয়াতের প্রথম অধ্যায় আমরা বলতে পারি তাওহিদ তাওহিদ বা আল্লাহর একত্ববাদ হলো এই দিনের মূল ভিত্তি প্রত্যেক নবীকে আল্লাহ তালা তাওহিদের আহ্বান করার জন্য আদেশ করেছেন অন্য সকল ধর্ম আর আদর্শের সাথে ইসলামের যে বিরোধ বা দ্বন্দ্ব সেটা মূলত তাওহিদকে কেন্দ্র করে কিন্তু দুঃখজনক ব্যাপার হলো তাওহিদ বলতে কি বোঝায় এটা নিয়ে খুব মুসলিমরাও আজ ঠিকমতো জানে না अनेक मन आल्ला एकक सत्ता एटाई हल हित क्योंकि तरब मुश्रिकाओं विश्वास करत आल्ला एकक सत्ता विश्वजगतर सृष्टिकर्ता और पालन करता कुरान अल्लाह त जदि आपनी तक जिज्ञासा करें क्योंकि सृष्टि करवश्योल्लातपर तरा कथा फिर जाखरुफ आयात सतो ब যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে আকাশ থেকে বাড়ি বর্ষণ করে অতপর তা দ্বারা মৃতিকাকে উহার মৃত হওয়ার পর সঞ্জীবিত করে তবে তারা অবশ্যই বলবে আল্লাহ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 আল্লাহর ক্ষমতার সাথে কাউকে এক পারসেন্ট শরিক করার নাম হলো শেখ মুসলিম আলিমরা তাহিদের ধরনকে সহজভাবে বোঝার জন্য তাওহিদকে তিন শ্রেণীতে ভাগ করেছেন এগুলো হচ্ছে তাওহিদ আর রুববিয়া তাওহিদ আল উলুহিয়া এবং তাওহিদ আল আসমা ওয়াসিফাত তাওহিদ আর রুববিয়া হলো সংক্ষেপে এই বিশ্বাস যে আল্লাহ এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন তিনি এর পালনকর্তা এবং সব কিছুর ওপর তিনিই ক্ষমতাবান मजार विषय हलो नास्तिकरा छाड़ा पृथ्वी बसिभाग मानूष ताहिद आ रुबिया कर सेकुलरार ख्रीटान इहुदी एम कि हिंदू विश्वास कर सृष्टिकरता हम एकक सबकिर क्षमता बन क्यु बसिभाग मानूष ताहिद अल उलोहिया अथवा आसमास्िफाते शेर कर ताहिद अल उलोहिया हलो आल्ला केवल के सृष्टिकरता नये बर इबादाते एकम्र जज्ञ सत्ता তাওহিদ আল উলোহিয়া হলো কেবল আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক এবং আনুগত্যের একমাত্র সত্তা হিসেবে বিশ্বাস করা আর তাওহিদ আল সিফাত হলো আল্লাহর সেসব নাম এবং গুণে বিশ্বাস করা যেগুলো আল্লাহ নিজের ব্যাপারে সাব্যস্ত করেছেন মক্কার কুরাইশরা তাহিদের দ্বিতীয় এবং তৃতীয় ক্যাটাগরিতে সঠিক বিশ্বাস রাখত না যেমন তারা আল্লাহ ও নিজেদের মাঝে অনেক দেবতাকে মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বাস করত এবং তাদের পূজা বা ইবাদত করত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 জেনে রাখুন নিষ্ঠাপূর্ণ ইবাদত আল্লাহর জন্য। যারা আল্লাহ ব্যতীত অপরকে উপাসরূপে গ্রহণ করেছে এবং যে। आप त इबाद एज करी जान ता आल्ला निकटवर्ती है निश्चय आल्ला तर मध्य तरह परस्परिक वोधपूर्ण विषय फैसला कर देवें आल्ला मिथ्यवाली काफेर के सत्पथेचाल करें अज्जुमार आयात तीन तरा आल्ला सम्पर् उद्भट और भ्रांत धारणा विश्व छी जेमन आरबे मुश्रिका बलत फेरेशा हलो आल्ला कन्या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 রসুল্লা সাল্লু আলহিম যখন তাদেরকে তাদের মিথ্যা মাবুথদের পরিত্যাগ করে একমাত্র আল্লাহর ইবাদত করতে আহ্বান করলেন তাদের অনেকেই বলল যদি সবাইকে বাদ দিয়ে শুধু এক আল্লাহর ইবাদত করি তাহলে এতগুলো মূর্তি দিয়ে আমরা করবোটা কি আল্লাহ রসুল সাল্লা আলয়াল্লাম সাহাবিদের মাঝে তাওহিদের ধারণাকে সুদৃঢ় করেছিলেন তাওহিদ হলো ইসলামের সবচেয়ে মূল্যবান জ্ঞান সিরা সিরিজের সাথে যতটুকু প্রাসঙ্গিক ততটুকু আমরা আলোচনা করার চেষ্টা করেছি এই প্রসঙ্গে সাইক আলি আল সাল্লাবির বই থেকে কিছু কথা দিয়ে শেষ করছি সাহাবিদের এই প্রশিক্ষণ অনেক বরকতময় সুফল এনে দিয়েছিল তারা তাহিদ আল উলোহিয়া তাওহিদ আল রুবিয়া এবং তাওহিদ আল আসমাওয়া সিফাতের সাথে সাংঘর্ষিক এমন সব কিছু থেকে পবিত্রতা অর্জন করেছিলেন এবং সর্বক্ষেত্রে তারা আল্লাহর দিকেই ফিরে গেছেন তারা শুধু আল্লাহরই আনুভূত্য করেছিলেন কাউকে অনুসরণ করলে যদি আল্লাহর অবাধ্যতা করা হতো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 शुदू आल्ला चाहत आल्लाह के सिजदा करतें कारो साथ करतें ना आल्लाह आल्ला रसुल्लाम आल्ला बेपारे जाटा करमार्जन परिवर्धन छड़ा एवं अपव्याख्या छड़ा ताहे तरह जीवने प्रतिफलित हो स्तरे तर रूहर मजे और तरह क्षेक कर्मे মাক্যীজীবনের দাওয়াতে দ্বিতীয় যে বিষয়টি সর্বাধিক গুরুত্ব পেয়েছে তা হলো আল্লাহ রসুলের রিসালাত অর্থাৎ আল্লাহ রসুলকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল হিসেবে বিশ্বাস করা আমি আপনাকে সমগ্র মানবজাতির জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না সাবা আয়াত আটাশ মোহাম্মদ সাল্লু আলহ্লামের রিসালাতে বিশ্বাস করার অর্থ হচ্ছে তার সকল আদেশ মান্য করা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 ফেরিস্তাদের উপর বিশ্বাস তাক দীড়ে বিশ্বাস পূর্ববর্তী নবী ও তাদের কিতাবের উপর বিশ্বাস এবং বিচার দিবস জান্নাত ও যাহ নামে বর্ণনা ফেরেশ ব্যাপারে আল্লাহ তালা বলেছেন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 সুরার রাত আয়াত তেরো আল্লাহ তালো বলেন আল্লাহকে চেষ্টা করে যা কিছু আছে নবমন্ডলে এবং যা কিছু আছে ভূমন্ডলে এবং ফেরেস্তাগন তারা অহংকার করে না সুরা হল আয়াত উনপঞ্চাশ পূর্ববর্তী কিতাবের ব্যাপারে আল্লাহ তালা আর তোমার প্রভু ভালো জানেন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 আর তাদের মধ্যে অন্যদের সম্বন্ধে আমরা তোমার কাছে বিবৃত করিনি আর কোনো রসুলেরই কাজ নয় যে তিনি আল্লাহর অনুমতি ব্যতীত কোনো নিদর্শন নিয়ে আসবেন কিন্তু যখন আল্লাহর নির্দেশ এসে যাবে তখন মীমাংসা হয়ে যাবে ন্যায়সঙ্গতভাবে আর বাতিল করার প্রচেষ্টাকারীরা তখনই নাজেহাল হবে সুরা গাফির আয়াত আটাত্তর ডাকদিরের ব্যাপারে আল্লাহতালা কোরানে বলছেন وَمَا تَتْل مِنهُ مِنْ قُرْآنُِ وَلَا تَعملونَ مِن عملَلٍ إِللاكُ عَلَكُم شُهُودًا إِزْتُ فِي ضُونََ فيِي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 বস্তুত যে কোন অবস্থাতেই তুমি থাকো এবং কোরআনের যে কোন অংশ থেকে পাঠ করো কিংবা যে কোনো কাজই তোমরা করো আমি তোমাদের নিকটে উপস্থিত থাকি যখন তোমরা তাদের আত্মনিয়োগ করো আর তোমার পরওয়ার দিগার থেকে গোপন থাকে না একটি কণাও না জমিনের না আসমানের না এর যে ক্ষুদ্র কোন কিছু আছে না বড় যা এই প্রকৃষ্ট কৃতাবে নেই সুরা ইউনুস আয়াত একষট্টি এবং সুরা ইয়াসিনের বারো নম্বর আয়াতে আল্লাহাল বলছেন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 وَأَشقَة الأربُّ بِنُورِ رَبِّهَا وَضيع الكتُ وَج أَبِ النَّبّينَ وَجِيئَ بِالنَّبِيِّينَ وَالشُّهَدَاءِ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ وَغُفِّيَتْ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُوَ أَعْلَمُ بِمَا يَفْعَلُونَ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 লুনা লাই তির বিয়ূন জিরো নয়ূন জিরো নি পৌ মি খুম পলু বেল ও কিং কলিমতুগ কেলা দুখ রহন নমদিন ফি হবি সমসান নমদিন ফবিস সমসল মু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 রূপে নে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 আমরা জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করব, মেহনতকারীদের পুরস্কার কতই না চমৎকার আপনি ফেরেস্তাগণকে দেখবেন তার আরশের চারপাশ ঘিরে তাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছে তাদের সবার মাঝে ন্যায় বিচার করা হবে বলা হবে সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর সুরা আজ জোমার আয়াত সাতষট্টি থেকে পঁচাত্তর ইমানের প্রতিটি স্তম্ভ নিয়ে আসলে পৃথকভাবে বিশদ আলোচনা প্রয়োজন আমরা খুব সামান্যই আলোচনা করলাম যেন মাক্কী জীবনে রসুল উহ সাল্লু আলিয়ালামের দাওয়াতের মূল থিম কী ছিল সে সম্পর্কে কিছুটা ধারণা পেতে পারি এবার আমরা আলোচনা করব সাহাবিদের জীবনে এই বিষয়গুলোর প্রভাব কি ছিল সংক্ষিপ্ত আকারে এক তাহিদ এবং রিসালাত হল দিন ইসলামের ভিত্তি সাহাবিরা জানতে শিখেছিলেন এই বিশ্বজগতের একমাত্র মালিক আল্লা সুবহানওয়া তালা আর তাই তিনি হলেন ইবাদতের একমাত্র সত্তা।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 পৌত্তলিকতা হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম এগুলো যেমন সে যুগের মিথ্যা ধর্ম গণতন্ত্র সেকুলারিজম জাতীয়তাবাদ এগুলো হল আধুনিক যুগের মিথ্যা আদর্শ সাহাবারা ইসলাম ও জাহিলিয়াতি জীবন ব্যবস্থার মূল দ্বন্দ্ব বা পার্থক্যগুলো বুঝতেন তাই তারা যেখানেই গিয়েছেন সেখানেই বাতিল আদর্শকে উৎখাত করেছেন এ কারণে তাদের কম্পারিটিভ রিলিজিয়ন নিয়ে আলাদা করে পড়াশোনা করতে হয়নি তারা বাতিল এবং মিথ্যা আদর্শকে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 দারুল আর কামের সিলেবাস যেখানে রসুল উল্লাহ সাল্লু আলাইসালাম ছিলেন শিক্ষক এবং সাহাবিরা ছিলেন তার ছাত্র এবার আসা যাক আজকের পর্বের তৃতীয় টপিকে কেন কুরাইশা আল্লাহ রসুল সাল্লাহু আলাইস্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল অনেকগুলো কারণ ছিল তাদের বিরোধিতা পেছনে তবে তার আগে জেনে না যাক তারা কি প্রত্যাখ্যান করেছিল এবং আল্লাহ সেসবের জবাবে তাদের কি বলেছেন এরপর আমরা আলোচনা করব কেন তারা প্রত্যাখ্যান করেছিল প্রথমত তারা প্রত্যাখ্যান করেছিল রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লামের মূল বার্তা তাও হেদ আমরা আগেই উল্লেখ করেছি তাদের শিরকের ধরন কেমন ছিল মক্কার কুরাইসা তাদের মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইত কিন্তু যখন আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লাম বললেন তাদের এইসব মূর্তি মিথ্যা তারা কোনো উপকার বা ক্ষতি করতে পারবে না ইবাদত করতে হবে সরাসরি আল্লাহর কাছে কুরাইশা তখন মানতে চাইল না তারা মূর্তি পূজা ছাড়তে অস্বীকৃতি জানালো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 قال الكافرون هذا ساحر كذاب أجعل الآلهة إلها واحدا إن هذا لشيء عجاب وانطلق الملأ منهم أنمشوا واصبروا على آلِهَتِكُمْ আর তারা আশ্চর্য হয় যে তাদের মধ্য থেকেই তাদের কাছে একজন সতর্ককারী এসেছেন আর অবিশ্বাসীরা বলে এ তো একজন জাদুকর ধোকাবাজ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 द्रूप आखिर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 বস্তুত যারা পরকালে বিশ্বাস করে না তারা আছে শাস্তিতে ও সুদূর প্রসারী বিভ্রান্তিতে সাবা আয়াত সাত এবং আট একবার উবাইবেন খালাফ এক টুকরো হার নিয়েই আল্লাহ রসুলসাল্লু আলহিমের কাছে গিয়ে জিজ্ঞেস করল মুহাম্মদ তুমি বলতে চাইছ আল্লাহ এই হারের টুকরোটি পুনর্থিত করবেন রসুল সাল্লু আলহ্লাম তাকে সরাসরি মুখের উপর উত্তর দিলেন হ্যাঁ আল্লাহ তোমার মৃত্যু ঘটাবেন এরপর পুনর্থিত করবেন এবং জাহান নামে নিক্ষেপ করবেন أي قررنا بار الله تعالى آيات نازل کرن أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم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 কীভাবে তোমরা বিচার করো নাকি তোমাদের জন্য কোনো গ্রন্থ রয়েছে যা তোমরা অধ্যয়ন করো যে নিশ্চয়ই তোমাদের জন্য তাতে তাই রয়েছে যা তোমরা পছন্দ করো সুরা আল কালাম আয়াত পঁয়ত্রিশ থেকে ৩৮। বস্তুবাদী কোরাইশরা ভাবত কিভাবে করে এক টুকরা হার গুরু গুরু হয়ে যাওয়া মাটির সাথে মিশে যাবার পর আল্লাহ আবার আগের মতো রূপ দেবেন এর উত্তরও আল্লাহ আল্লাহতালা দিয়েছেন তিনি বলছেন এই মৃত পৃথিবীকে তো আল্লাহ তালাই প্রাণ এবং সজীবতা দান করেন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 তা হচ্ছে তারা বলত কেন একজন মানুষকে নবী হিসাবে পাঠানো হল কেন ফেরেস তাকে নয় তারা বলত এ কেমন নবী সে খায় হাট বাজারে যায় আল্লাহ তাদের অজুহাতগুলো কোরআনে উল্লেখ করেছেন لَوْلَا أُنْزِلَ إِلَيْهِمْ مَلَكٌ فَيَكُونَ مَعَهُ نَذِيرًا أَوْ يُلْقَى إِلَيْهِ كَنْزٌ أَوْ تَكُونُ لَهُ جَنَّةٌ يَأْكُلُ مِنْهَا আর তারা বলে এ কেমন ধরনের রসুল সে খাবার খায় ও হাটবাজারে চলাফেরা করে তার কাছে কেন একজন ফেরস্তা পাঠানো হলো না যাতে সে তার সঙ্গে সতর্ককারী হতে পারতো অথবা তার কাছে ধনভাণ্ডার পাঠিয়ে দেওয়া হতো অথবা তার জন্য একটি বাগান থাকত যা থেকে সে খেত আর জুলুমকারীরা বলে তোমরা তো একজন জাদুগ্রস্ত লোককেই অনুসরণ করছো সুরা আলফুর কান আজ সাত এবং আট এটা আসলে ছিল তাদের অজুহাত মাত্র যদি ফেরেস্তা হিসেবে কাউকে পাঠানো হতো তাহলে তারা উল্টো অজুহাত দিয়ে বলতো কেন একজন মানুষ পাঠানো হলো না তারা বলতো আমরা মানুষ হয়ে কী করে একজন ফেরিস্তার অনুসরণ করব। মানুষকে পথ দেখানোর জন্য তাদের মতো একজনকে তাদের কাছে পাঠানোটাই যৌক্তিক আল্লাহ এর আগে প্রত্যেক জাতির মধ্য থেকে একজন মানুষকেই তাদের কাছে পাঠিয়েছেন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 অতএব তুমি উপদেশ দান করতে থাকো কেন তোমার প্রভুর অনুগ্রহে তুমি তোর গণতকার বা মাথা পাগলাও নও সুরা আত্মুর আয় উনতিরিশ চতুর্থত তারা অস্বীকার করেছিল আলকর আনকে তারা বলতো এই কুরআন হলো একটি কবিতা যা আল্লাহ রসুল সালাম নিজে লিখেছেন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 এবং আল্লাহ তালা আরো বলে ইউলি কৌলি শলীল ও কৌলিক নিশ্চয় এই কোরআন এক সম্মানিত রসুলের বার্তা এটা কোনো কবির কথা নয় আফসোস যে তোমরা তা অল্পই বিশ্বাস করো এটা গণকের কথাও নয় আফসোস যে তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাকো এটা বিশ্বজাহানের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ হাক্কা আয়াত চল্লিশ থেকে ৪৩। মুশ্রিকরা বলতো আল্লা রসুল্লাহ বিদেশি এক লোকের কাছ থেকে কোরআন শিখে এসেছেন তাদের এই দাবিটি ছিল রীতিমতো পাগলামির পর্যায়ে কোরআনের অপরূপ ভাষা শৈলীকে তারা নিজেরাও চ্যালেঞ্জ করতে ব্যর্থ হয়েছিল অথচ সে যুগের আরবরা ছিল সাহিত্যের সেরা সেখানে কি করে একজন বিদেশি লোক কোরআনের মতো কিছু রচনা করতে পারে আল্লাহ তালা বলেন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 তাই এবার স্বয়ং আল্লা তালা তাদের চ্যালেঞ্জ করলেন যদি এই কোরআন মানুষের লেখা হয়েই থাকে তবে তারা কোরআনের করে ফেলুক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 एबार बल हलो दस टी नए केवल एक रचना देखाओं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 এর মধ্যে কোনো সন্দেহ নেই এ হলো বিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ তারা কি বলে যে এটা তার স্বরচিত তুমি বলো তবে তোমরা এর অনুরূপ একটি সুর আনয়ন করো এবং এ ব্যাপারে সহযোগিতার জন্য আল্লাহ বেতে তো যাকে ডাকতে পারো ডেকে নাও যদি তোমরা সত্যবাদী হও সুরা ইউনুস আয়াত সাঁইত্রিশ এবং আটত্রিশ প্রশ্ন হচ্ছে কোরআশরা কেন ইসলামকে প্রত্যাখ্যান করেছিল কয়েকটি সংক্ষেপ পয়েন্ট আলোচনা করে আজকের পর্ব শেষ করছি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 আমরা অনুসরণ করব আমাদের বাপদাদাদের যাতে পেয়েছি তার যদিও শয়তান তাদের ডেকে নিয়ে যায় জ্বলন্ত আগুনের শাস্তির দিকে সুরালুকমান আয়াত একুশ তিন নম্বর পয়েন্ট গোত্রীয় ক্ষমতার প্রতি লোভ আমরা আগে আলোচনা করেছি তৎকালীন আরব ছিল গোত্রভিত্তিক সমাজ আল্লাহ রসুল সাল্লা আলিয়া সাল্লাম এমন একটি বার্তা নিয়ে এসেছেন যা মেনে নেওয়ার অর্থ হলো যে কোনো গোত্রের ক্ষমতা আলটিমেটলি রসুল্লাহ সাল্লাহ আলসালামের হাতে চলে যাওয়া কারণ ইসলাম মানেই হল আল্লাহ রসুল সাল্লা আলয়াল্লাম যা কিছু এনেছেন তা নিঃসংকোচে মেনে নেয়া পৃথিবীর যে কোনো অথরিটি আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লামের অথরিটির অধীনস্থ কেননা তিনি আল্লাহ রসুল আর এই কারণে অনেক গোত্রনেতা ক্ষমতা হারানোর ভয়ে ইসলাম গ্রহণ করতে চায়নি আরেকটি অ্যাঙ্গেল হচ্ছে আরবের গোত্র ব্যবস্থায় নিজ গোত্রের বাইরে অন্য কাউকে তারা মানতে চাইত না আল্লাহ রসুল সাল্লু আলয়াল্লাম ছিলেন বনু হাসিম গোত্রের হাসিম গোত্রের সাথে শত্রু ভাবাপন্ন কোনো গোত্র তাই স্বাভাবিকভাবেই বনু হাসিমের কারো আধিপত্য মানতে চাইবে না এই প্রসঙ্গে একটি ঘটনা আছে মগিরা এবং সোহবা আর আবু জাহেলের মধ্যে তাদের কথোপকথনটি ভালো করে লক্ষ্য করলে আমরা বুঝব গোত্রবাদ কেন ইসলামী দেওয়ার বিপরীতে বড়ো একটি বাধা হিসেবে কাজ করছিল একবার তায়েশ থেকে আল মগিরা বিন শোহবা মক্কায় বেড়াতে এল রসুল্লাহ সাল্লু আল্লাহ সাথে তার প্রথমবার সাক্ষাতের ঘটনা সে নিজেই বর্ণনা করেছে আমি আবু জাহেলের সাথে মক্কার পথ ধরে হাঁটছি এমন সময় দেখি মোহাম্মদ আমাদের দেখে এগিয়ে এলেন আবু জাহেলকে বলে উঠলেন কেন তুমি আমার অনুসরণ করছো না কেন আল্লাহর উপর বিশ্বাস আনছ না কেন ইসলাম গ্রহণ করছো না মুহাম্মদ তুমি কবে আমাদের দেবতাদের গালি দেওয়া বন্ধ করবে তুমি যদি চাও আমরা তোমার মিশন সম্পন্ন করার ব্যাপারে সাক্ষ্য দিই তবে আমরা তোমার জন্য সে সাক্ষ্য দিয়ে দেব। আর আমি যদি জানতাম তুমি সত্য বলছো তাহলে তো কবেই তোমাকে অনুসরণ করতাম আবু জাহেলের এই উত্তর সরার পর মুহাম্মদ সাল্লাসাল্লাম সেখান থেকে চলে যান এরপর আবু জাহেল আমার দিকে ফিরে বলে মুগিরা আমি জানি মুহাম্মদ সত্যি কথাই বলছে কিন্তু কী যেন একটা আমাকে আটকে রেখেছে কোসাইয়ের লোকেরা যখন বলল আমরা আন্নাদুয়ার কর্তৃত্ব চাই আমরা কর্তৃত্ব ছেড়ে দিলাম তারা বললো আমরা হিচাবার মালিকানা চাই সেটাও দিয়ে দিলাম তারা বললো আমরা আন্দিলবারের দায়িত্ব চাই সেটাও দিলাম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 সেটাই আবু জাহেলের মূল চিন্তা কিন্তু সে বুঝতে পেরেছিল আর সব কিছুতে টেক্কা দিতে পারলেও নবুয়তের ব্যাপারে আল্লাহম সাল্লা আলিয়া সাল্লামকে টেক্কা দেওয়া সম্ভব না তাই সে ঠিক করলো কিছুতেই নবীজি সাল্লাহ সাল্লামের পরিবারকে জিততে দেওয়া যাবে না নবীজির পরিবার এই একটি দিকে তার পরিবার থেকে অনেক এগিয়ে আছে এটা সে কোনো ক্রমেই মেনে নিতে পারছিল না তার মনে হিংসা ঘৃণা বিদ্বেষ বিষিয়ে উঠেছিল আর এটাই আবু জাহের ইসলাম গ্রহণের পথে বাধা হয়ে দাঁড়ায় কোরআনে পূর্ববর্তী নবীদের কাহিনীতেও ঘুরে ফিরে একটা রুড়ো বাস্তবতা স্পষ্টভাবে প্রতীয়মান হয় সমাজের ক্ষমতাধর লোকেরাই নবীর ব্যাপারে সবচেয়ে বেশি বিরোধিতা করে কেন না এক আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে গিয়ে তারা তাদের ক্ষমতার আসন হাতছাড়া করতে চায় না চার নম্বর পয়েন্ট কোরাইশা ভয় পাচ্ছিল ইসলাম গ্রহণ করলে তারা আরবে তাদের স্ট্যাটাস এবং মর্যাদা হারিয়ে ফেলবে আরবের অন্য গোত্রগুলো তাদের আক্রমণ করবে লুটতরাজ করবে এবং কোরাইশা গরিব হয়ে যাবে তাদের এ চাপা দুশ্চিন্তার কথা আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন أَوَلَمْ نُمَكِّن لَهُمْ حَرَمًا آمِنًا يُجْبَىٰ إِلَيْهِ ثَمَرَاتُ كُلِّ شَيْءٍ رِزْقًا مِن لَدُنَّا رِزْقًا مِن لَدُنَّا وَلَاكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ آر تَرَبَلِي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 तब अल्लाह हमें सर्वशक्तिमान जामता दान करें क्राइसा जदिव बुझते अल्लाह रसुल्ला सत्य बार्ता नहीं कृतिपत्ति हरान भय तरा इसलम ग्रहण करते चायल्ला सदी मुहम्मद व आलाम आलहमदुल्लि रबीन असलम वरहि वीडियारिजिट कर